ওলকুমফি হতী ফুসুকুম ওফি হতদুল অকাল শুভান হো তান ফস্ত কিংম উমির তব معك বমা ও আজকের दोदिनव्यापी भाई अनुष्ठान एके आलोचना पर्व शेष प्याे पहुंचे तो बरकतमयुष्ठान सम्मानित सभापतिस्थित सम्मानित श्रद्धे आलोचकबिंदुम सामने बसा सबसे श्रद्धे सम्मानित भाई बनरा আল্লাহের লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করিনি যে এই দুই দিন দিনব্যাপী এমন এক হরকতময় অনুষ্ঠানে আমরা সময় কাটাতে পেরেছি আমার মনে হয় অন্যান্য অনেক সময়ের সে এই দুই দিনের সময় অনেক মূল্যবান ছিল কি বলে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ এবং যাদের মাধ্যমে যাদের প্রচেষ্টায় এবং যাদের অর্থায়নে আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে এমন একটি মহাতি কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়েছেন আমরা আল্লাহ আল্লাহের কাছে এই প্রার্থনা করি আল্লাহ জানো তাদের এই প্রচেষ্টাকে এবং আমাদের সকলের প্রচেষ্টাকে কবুল করে সবাই বলে আমি আলোচনাগুলো তো এমন এমন মজার মজার ভেরি ভেরি ইন্টারেস্টিং আলোচনা ছিল আপনারা সবগুলো আলোচনা খুব মজা করে শুনেছেন না উপকৃত হয়েছে না তো আমার ফাঁকে দিয়ে মনে পড়েছে কোন উর্দু কবি বলেছেন হার গোলেরা রং গু এ দিগারাস প্রত্যেকটি ফুলের রং এবং সুবাস ভিন্ন ভিন্ন এই যে আসাদুল্লাহ হাফেজুল্লাহ আসাদুল্লাহ হাফেজা উল্লাহ সে যে সলাাদের উপরে আলোচনা করেছে আব্দুল রশিদ আব্দুল কদ্দুস আহলাপ ও আদাবের উপরে কথা বলেছে তারপরে আমাদের আরেকবাই দপ্তর ওসমান গনি তারপরে তহারাতুর উপরে কথা বলেছেন গতকালকে আমাদের শেখ উপরে কথা বলেছেন মনে আছেন এগুলো তারপরে সুনত বেদাদের উপরে কাজ ইব্রাহিম সাহেব কথা বলেছেন তারপরে ওসুলুল ইমানের উপরেও কথা হয়েছিল তাই না আরও একটা বিষয় সেই তো দুইটা বিষয় আলোচনা ছেন সবগুলো বিষয় ফি মাহালিখি যথাস্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল না অনেক সময় এগুলো সবগুলো নিজে জানতে হইলে তো একবারে অনেক দিন ক্লাস কিন্তু অনেকদিন একবারে রেডিমেড এটাকে বলা হয় রেডিমেড আপনারা সবাই পেয়ে গেছেন ঠিক আছে না এই আল্লাহ আল্লাহকে শুক্রিয়া আমরা আদায় করি তো আমার আর বেশি কষ্ট আপনাদেরকে দেয়া হবে না আমার তারপরে দপ্তর Saifullah, very interesting, a fadduh di temani, prostructural madhume, unitar, shash, bhaktibbo debben, air for ajbe, amiyya arvulasi, air for ajbe, gift, hadiyah, tohfa, ee, ee, ee, it will be very interesting, inshaallah. So, amar alachala dita, king to a. it is also important, से तो हल दिन अबिचल थका शुद्ध थकाचल अटल अन मजबूत शक्त थालुलमान कथा बला शर कथा बला सुन्नत बेदात कथा बला তারপরে সলাাতের কথা বলা হয়েছে আদাবু আহ্লাফের কথা বলা হয়েছে তারপরে তহারাতের কথা বলা হয়েছে তারপরে অসুল ইসলাম শঙ্করকে কথা বলা হয়েছে হয়েছি কি হয়েছি না যা জেনেছি এই সবগুলো জানার পরে এগুলোকে আমল করার জন্য শক্ত থাকার নাম আলাস আলাপ দিক যা জেনেছি সলিট হলে এই শর্ত হলে এটা সলিড ফিউর হাঁটি নির্বিজাল রাখবে বিশুদ্ধ একবারে তীরে খাওয় হইলে সেটাকে আমরা ধরব তো ধরব আর ছাড়ব এইটার নাম আসতে খাওয়া আমি করলে কারিমের দুইটা এতালাবাদ করেছি দেখেন আপনারা কি আবার বলি আপনারা কি জাননাতে চিরস্থায়ী যে নিয়ামত সেই নিয়ামত পেয়ে সৌভাগ্যবান হতে চান তাহলে আজকে আমার যে সাবজেক্ট আলসেকা আমাত বা আলা দিন এটার মাধ্যমেই আপনি সেটা পাবেন চব্বিশ পাড়ায় আল্লাহ রব্বুল আলমিন কি বলেছেন শুনেন ইন্দিন নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ তার মানে খালেজ এই কথা বলে তো সে ইসলামের ভিতরে ঢুকে গেছে কি তফিদের কাম তো হয়ে গেছে ইন্দা নিশ্চয় আল্লাদিনা যারা খালু বলেছে রব আল্লাহ আমাদের রবকে কি ভর্তি হয়ে কি বাড়ির দিকে চলে যাইবেন নাকি ভর্তি হওয়ার পরে কাম শুরু এই ভর্তি হওয়ার পরে কাম শুরু একটা ছেলে যদি স্কুলে ভর্তি না হয় দিন যদি ঘুরা ঘুরি করে স্কুলে ভর্তির খাতায় যদি তার নাম না লেখে তাহলে আর কেউ কিছু করে না বলে না এইটা হল কয় যে এইটা হল টোপাই টোকাই কিন্তু যখনই আপনি স্কুলের নিয়ম কানুন মেনে যখনই ভর্তি হলেন এর ফর দিন বলে তুই যদি দেখেছি স্কুল আসে নাই বলে কি স্কুল আসে কেন কারণ এখন এস আমাদের কাম শুরু হয়ে গেছে এই এটা কিন্তু আপনাদের জন্যই কাজে কিন্তু কথাটা আমার দিকে চোখটা আমার দিকে মনটা আমার দিকে রাখবেন আর এটা ইনশাল্লাহ যথাস্থ আপনাদের দিকে যাই শোনেন ইনাল্লা দি না কালু রব্বনাল্ল নিশ্চয় যারা বলেছে রব্বনাল্ল আমাদের রবকে দেখছেন বলেছে যে আমাদের রব আল্লাহ শুধু মুখে পেললে হইবেন এখানে কালু মানে হল এত কাদু সুম্মা রফু বল বিশ্বাস করেছে প্রথমে কি বিশ্বাস করেছে তারপরে এবং সেটা মুখে আবার প্রকাশও করেছে বলেন ধরেন এই দেখেন আপনাদের এদিকে তো দেখেছি অনেক হিন্দু ভাইয়া আছেন না আমাদের ওই দিকেও আছে তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন তারাও বলবো তোদের কলমা কালেমা বল না তোদের কলমা লাই মোহাম্মদ আমি শুনেছি তাহলে আমি আপনাদেরকে আদবের সাথে জিজ্ঞাসা করি আপনি কি তখন তাকে বলবেন হয়েছে কাম তুই তো মুসলমান হয়ে গেছ আপনি কিটা তাকে বলেন আপনি জানেন এটা মুখে বলছে অন্তরে বলে না। কি কথা ঠিক না তো জানি যে সে মুখে বললে কি হবে শুধু মুখে বলার নাম হবে কাজে এখানে কালু রব্বুল আল্লাহ মুখে বলা মানে হল সে অন্তরে যেমন বিশ্বাস করেছে আবার মুখে সেটা সে কি করেছে স্বীকার করে প্রকাশ করেছে কথা বুঝে আসছে তো ইন্দিন কালু রব্বুল আল্লাহ নিশ্চয়ই যারা নাকি বলেছে যে আমাদের রব আল্লাহ হ্যাঁ কথা কিন্তু ছোট্ট মাত্র রব্বুল আল্লাহ বাক্য শুধু একটা কিন্তু এর ফ্যাটের ভিতরে আছে সারা দুনিয়া তো বলছে অতপর সে যে কথাটা বলেছে সেটার যত দাবি সেটার যত চাহিদা এই সবগুলোর উপরে অটল অনর অবিচল থেকেছে রব্বু না বললে সে আমার রব বলছে চলা তাদের করো কি বলছি নি যদি আমি স্বীকার করি তাহলে আমার রব বলেছেন তারপরে ইমানকে খালস কর জাকা তাদায় কর অর্থাৎ জমির ও মা খুদ্দেমালিয়াও আম मैं आज कहें के ए गतकाल जी के जानी अपन सामने पेश करा सब गुरु तो दिन जिन तो ना सको बुझे एगूर उपरे अटल थ मानी जेटवयन करार करके छाड़ारेड़े से यही जे ना कि दिन अटल और अनर थे ये सुनें तेजाल सामने य পুরস্কার পাওয়ার জন্য আপনাকে এবং আমাকে দিনের উপরে অবিচর থাকতে হবে কিভাবে বলে আল্লাহ শোনেন ইন্দিন নিশ্চয়ই যারা বলেছে আমাদের অতপর যাবতীয় এই কথা বলার যে চাহিদা এই চাহিদার উপরে যে নাকি আমৃত্যু অটল থেকেছে তাদের উপরে নাজিল হবে মানে তাদের সামনে আইজবে অনেক অর্থে টাকে মৃত্যুর পরে যাই হোক যেটাই আপনি বলুন গেল আলে হিমুল মালয়া ইকা তখন তাদের সামনে ফেরস তারা উপস্থিত হবে উপস্থিত হয়ে কি বলবে বলবে কংগ্রেজুলেশন টু ইউ আপনাকে অভিনন্দন তান আলে হিমুল মালয়া ইকা ফেরস তারা গতকালকে ফেরস তারা আলোচনা হয়েছে না ফেরা আলোচনার কথা মনে আছে না এরকম দায়িত্বশীল ফেরেস্টা যারা যারা এই কামের জন্য নির্দেশপ্রাপ্ত তারা আর কি তারা আসে কি বলবে আল্লাহ তাহাপ শোনেন আপনি দিনের উপরে অবিচল থাকার কারণে ফেরেস তারা আপনার কাছে আসবে এসে বলবে আল্লাহ তহাপু ও তাহানো ভয় করিও না চিন্তা করিও না তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো কি নাই سنتنا لا تخاف ولا تحزن وأبشروا وا بالجنة التي كنتم توعدون تمراوي جنة تر ششمبت رحم کرو جي جنة কথা قطة مدر كواده کرو حسلو کی دخلنا قطو عمل আমল করার পরে যে প্রত্যেক শেখার আলোচনার মধ্যে আসছে এই আমল করলে এই সবাব এই আমল করলে এই স্বাব এই আমল করলে জান্নাতে এই আছে না নাই তো এখন ফেরস তারা আজকে বলবে ও তোমরা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ কর আল্লা কোন তুম যেই জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল নাহনু আউলিয়া উকুমফিল হায়াত দুনিয়া ফিল আ তোমাদের দুলিয়াবি জিন্দিগিতে এবং পরকালের জিন্দিগিতে আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের বন্ধু আচ্ছা কোথা দেখি বন্ধু তো কত রকমের থাকে এখানে ফেরেশ তারা বলতেছে যে উই আর কমফিনি অফ ইউ আমরা হলাম তোমাদের সাথী তোমাদের সঙ্গী তোমাদের বন্ধু তারপরে পলা কুমফি হা মাতি অলাকুম ফিহা মা তার দড়াই যে এই জান্নাতে তোমাদের জন্য তোমাদের মন যা চাইবে সব কিছুর ব্যবস্থা তোমাদের জন্য এই জান্নাতে করা হয়েছে ফিহা, তোমাদের জন্য রয়েছে এই জান্নাতে মা কাস্টী আমি ফুচকুম তোমার নষ্ট তোমার মন যা নাকি কামনা করবে যা চাইবে তা তোমাদের জন্য রয়েছে অলাকুম ফিহা মা তার দড়ন মনে যা চাইব তা আবার নিজে যা দাবি করি তা তাহলে বোঝা গেল কি জাননাতে কোনো কিছুর কমতি হবে নাকি আপনি যা চাইবেন তা আমি দুই এক সময় বলে থাকি মনে করুন গ্রামের বাড়িতে গেলেন এখন গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ডাব ধরে রয়েছে ডাব খাইতে মন চায় কি ডাব খাইতে মন চায় কিন্তু গাছে উঠনেওয়ালা কেউ নাই এরকম বহুত ঘটনা ঘটছে গাছে উঠবেওয়ালা কেউ নাই আর খাইতে পাইলেন না সবাই যারা মনে আসা আছে কিন্তু উঠতে বলা না থাকার কারণে আপনি কিন্তু ফল খাইতে পারলেন না জাননা থেকে এরকম হইবে নাকি কত ভানিয়া কয়েছে জাননাতে যেই ফল ফলের যেই কাধি ফলের যে ছড়া এটা আপনার একেবারে নিকটতে হবে মনে চাওয়ার সাল আপনি মনে মনে করলেন কি আমার মুখের কাছে চলে আসুক তো মুখের কাছে চলে আসুক কারণ বলছে যা চাইবা তা যেমনি চাইবা তেমনি কি আলা কুমফি হা মা সাহি আলু ফুসেকুম আলা কুমফি হা মা এইটা কার পক্ষ থেকে এই মেহমানদারি নজরুল এই মেহমানদারি এই তাদেরকে যে এই জায়গার মধ্যে থাকার ব্যবস্থা করে দেয়া হল এটা হল মিঙ্গাফুর রহিম এটা ওই সবচেয়ে বেশি ক্ষমাসীন যে আল্লাহ তার পক্ষ থেকে ক্ষমা করার কারণেই না আজকে এখানে আসতে পাচ্ছেন। গাফুর আবার রহিম কারণ আপনি কিন্তু আপনার আমলের দ্বারা এতটুকু মর্যাদা পাওয়ার কথা ছিল না আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে আপনার প্রতি রহম করে আপনাকে আজকে এটার উপযুক্ত করেছেন এই জন্য বলা হয়েছে তোমাদের জন্য এই যে মেহমানদারিটা এই মেহমানদারিটা হল মহা ক্ষমাসীর যে আল্লাহ এবং যিনি অত্যন্ত দয়ালু তার পক্ষ থেকে তো আমি বলতেছি সেই আল্লাহর মেহমান হতে চান নাকি তাহলে একেবারে শুরুতেই বলা হয়েছে সুম্মস্তাকাম আল্লাহ বলার পরে সুম্মস দেখো যারা নাকি ফারে অটল থাকতেছে মৃত্যু পর্যন্ত বেশি দিন না তো ইয়ে কয়েকদিন কয়দিন আর জীবনের তো প্রত্যেক দিনেই তো আপনি ওয়ান থার্ড তো ঘুমের মধ্যেই কাটান ষাট বছর হায়াত পাইলে বিশ বছর তো ঘুমই আর যদি হিসাব করেন যে পাঁচ হচ্ছে না যেমন নাকি বলেছে কামা হক কহ আদায় করতে পারা অন্যের হক নষ্ট না করা হালাল হালাল পথে আপনার কামাই করে হালাল পথে খাওয়া বাস মানে ফিউ মানে অল্প কয়েকটা বিষয় এগুলো যদি আপনি ঠিক মতো যথাযথ যদি আপনি পালন করেন তাহলে আপনার জন্য অনন্তকালের সুখের জন্মাত রয়েছে আর আরেকটা কথা এই ওয়াদা কিন্তু আপনি এবং আমি এই পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু আল্লাহকে রব হিসাবে এক জায়গায় ওয়াদা করে এসেছে হ্যাঁ এই আমাদের একজন ওস্তাদ ছিলেন আমাদের একজন ওস্তাদ ছিলেন সুলতান আহমদ নামে না সুলতান একজন আছেন আমাদের একজন জামিয়ার ওস্তাদ ছিলেন জামিয়া এক আসে উনি বলতেন কয় যে আমরা সবাই এক্লাসের ছাতক কথাটা খেয়াল করেন কাজ আমরা সবাই এক্লাসের ছাত্র তো আমি মনে মনে বললাম যে কোন দিকে জানি ইশারা করল ফরে বুঝতে পারছি উনি বলেন কি ওই যে ভাইও ইঙ্গিত করেছেন আদমে আর ওয়াহে মানে আল্লাহ রব্বুল আলমী আদম আলেসালামকে যে সৃষ্টি করেছেন তার পৃষ্ঠ থেকে তার পৃষ্ঠ থেকে তার এই পৃথিবীতে वंशधर जतरा आजबे तबाई के एकत्रित आल्ला रब्बुल आलमी सबा के सबा के अर्थात पृथ्वी समस्त मानुषर रूह के अल्लाह रबुल आलमीन एकत्र कर एक, एक जगह तरह आलास तो बेरब बेकुमी तुम्हारे रब नई तक सबा बला रब हाँ বুঝা গেল কি আমরা সবাই কিন্তু ঠিক ঠিকই একদিন সবাই একথা বলে এসেছি তারা সবাই এক্লাসে ছাত্র এ কথা সঠিক কথা করে বলছি কথা তো তো ঠিক তো আলাস তো বেরব বালা শাহিদলা তারা বলে হ্যাঁ আমরা এই সাক্ষ্য দিচ্ছি আমি দিয়েছি আপনি দিয়েছি রুহ জগতে আমরা এই সাক্ষ্য দিয়েছি ওই যে বললাম এই রুহ যতজনের আছে পৃথিবীতে সবাই সেদিন কি দিয়েছে সাক্ষ্য দিয়েছে ওই যে সাক্ষ্য দিয়ে এসেছি দুনিয়াতে আসার পর যারা নাকি এই রব্বুনা লাহুর উপরে যারা নাকি অটুট থেকেছে এটাও সুম্মস তাকামোর একটা অর্থ মানে যেই রুহু জগতে যেই কথা বলে এসেছে আজকে আবার সেটাকে কি করতেছে সেটাকে সেটার উপরে সে কি আছে অনর আছে আবার অনেকে সেটা ভুলে গেছে ইসলামের উপরে আমি এটাকে গতকালকে যেরকম কি জানি একটা বিষয়ে বলেছিলাম অন্যখানে বোঝায় হ্যাঁ অর্থাৎ শুনে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে যা কিছু করার আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যা কিছু করার জন্য বলা হয়েছে এগুলো করার ক্ষেত্রে অটল অনর থাকা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে যেগুলো ছাড়ার জন্য বলা হয়েছে সেগুলো ছাড়ার ব্যাপারে অটল অনর থাকার নাম অবিচল থাকা কথাটা ঠিক যেগুলো করতে বলেছে সেগুলো করতে গিয়ে আমি থাকবো একবারে অটল অনর কি এ আমার প্রিয় ভাই বোনেরা যেগুলো করতে বলেছে সেগুলো করতে গিয়ে আমি থাকবো অটল অবিচল যেগুলো ছাড়তে বলেছে এগুলো ছাড়ার ক্ষেত্রেও আমি থাকবো ডিটার মাইন্ড দৃঢ় প্রাপ্তই একবারে জগদ্দল পাথরের মতো শক্ত থাকবো অন্যায় করব না এইটার নামে রসুল আকরাম সাল্লাইসাল্লামকেও আল্লাহ রব্বুল আলমিন কড়া এরকম নির্দেশ দিয়েছেন সুচল্লা হলে ফাস্তাকিম কামা উমেরতা অমান্তা বাম কামা উমেরতা হে রসুল আপনাকে যেরকম নাকি নির্দেশ দেওয়া হয়েছে আপনি এবং যারা নাকি আপনার অনুসারী সবাই এরকম সত্যের উপরে অটল এবং অনট থাকেন ওয়াডা কড়া ওয়াডা ফাস্তাকিম কামা উমেরতা অমান্তা বা এবং যারা নাকি আপনার সাথে দবা করেছে তারাও তার মানে ইমান ধারে না এবং খবরদার সবাইকে একত্রিত করে আল্লাহ রব্বুল আলমীর নির্দেশ দিচ্ছেন ওলা তথা আর তোমরা কিন্তু সীমা লঙ্ঘন ঘোরণা সীমা লঙ্ঘন কথা তো অনেক শোনেন আমি এবারে নবী আলহ সাল্লা সাল্লাম এবং সাহাবাদের কয়েকটা নমুনা পেশ করব যে সত্যের উপরে অটল অনর তারা কেমন ছিলেন যাতে করে এটা থেকে আমরা একটুখানি মানে ইয়ে নিতে পারি অর্থাৎ রসুল সাল্লাহাম তিনি সত্যের উপরে কেরকম মানে সত্যকে হককে মানে বাস্তবায়িত করার জন্য তিনি কেমন সত্যের উপরে অটল অনর ছিলেন এইটা তো জানলে কান আলাকুমফি রাসুলিল্লাহ হাসানা। তোমাদের জন্য প্রিয় নবীর জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ শুধুমাত্র একটা নজির দেখাই হাজার হাজার নজির রয়েছে হাজার হাজার মেশাল রয়েছে প্রিয় নবীর কথা শোনেন যখন মক্কাতে আমার প্রিয় ভাই বোনেরা যখন মক্কাতে তিনি দাওয়াত দেয়া শুরু করলেন এখন আবু জাহাল আবুল আহাব ওতবা সাইবা আবু সুফিয়ান উমাইব সালফ রবি সবার মাথা ব্যথা আরম্ভ হয়েছে আর আবু তালেব তো তখন রসুল আকরম সদি ওয়াসাল্লামকে শেল্টার দিয়ে যাচ্ছেন তাই না আবু তালেব রসুলের সাসা উনি তো সর্বাবস্থায় আপনার রসুল আকরম সদুল্লাহ আলী ওয়াকে সহযোগিতা দিয়ে যাচ্ছিলেন যদিও তার ইমরান নসিব হয় নাই এখন শোনেন ছেলে কা ফের হ্যাঁ যেখানে বউ মুসলমান হয়েছে স্বামী কাফের একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছে একটা যদি বলেন যে তাদের ভাষায় একটা হজবরল অবস্থার মতো হয়ে গেছে একটা টানাফোড়ন চলছে এইবারে আবু আবু জাহাল উমাই তারা নেতৃস্থানীয়রা মনে করেন না এমপি চেয়ারম্যান এরা আসি বাড়িতে উপস্থিত রসুল আকরাম সাল্লাহ ওসাল্লাম যে বাড়িতে তার আবু তালেবের বাড়িতে এসে উপস্থিত সিরত এগনি মধ্যে নিয়ে আসছে ঘটনা এখন যখন নাকি দেখল যে আবু তালেব যখন দেখলো আরে আল্লাহ একবারে নীলফামারি ধরেন না আপনাদের কথা বললে বলতে আর কি নীলফামারির একবারে হাই লেভেলের যত আছে সবাই এসে তারপরে আপনার বাসায় উপস্থিত দরজা করলে দেখে যে আল্লাহ বলার অপেক্ষা রাখে না এরকম ভিআইপি পার্সন যখন নাকি আসে তখন তো মনের ভিতরে বিভিন্ন রকম ই থাকে কি কথা ঠিক না আসছে আসার পরে সবাইকে আবু তালেব নিজেও তো তাছাড়া রইশ রইশকে সম্মান করতেও জানে बसते थका दिल सबाई तो मुठ नहीं आसते आज के हेस्त कर मोहम्मद बसार फिर कह अबू तो रसुसम तक कई भूमे मध्य सब सुनते यो है अनेक समय एरक है जार व्यापारे कथा बला से सामने थके भित सामने बसे तपर्के कथा मना करें विशा बेपार्थ समय एरक है कि আবু জাহাল তো সবসময় শিররির নম্বর ওয়ান দুষ্ট গোলাম নাই জানেন তার ইতিহাস বললে বুঝা যায় এমন কোনো সুযোগ সে ইসলামের বিরুদ্ধে মোহাম্মদ সাল্লা সাহেবের বিরুদ্ধে যেখানেই সুযোগ ছিল সেখানে কাজে লাগানো ছাড়া সে ছিল বলে যে আবু তাহলে যে তোমার ভাতি যায় যা করতেছে আর তো বরদাস্ত করা যায় না স্বামী স্ত্রী ছেলে বাবায় একজনের সাথে আরেকজনের ইয়ে লাগাই দিছে লাগাই দিচ্ছে এখন শোনো সে এগুলো কেন করে সে যদি এগুলো টাকা পয়সা কামাই করার জন্য কিছু একটু টাকা পয়সা কামাই করে বড় হয়ে লোক হতে চায় তাহলে সবাই মিলে কাঁধা ধরে টাকা দিয়ে এই মক্কার সবচেয়ে বড় লোকটাকে বানাই যাবে আচ্ছা আর যদি সুন্দরী মেয়ে যদি বিয়ে করছে স্যার তো মক্কার সবচেয়ে সুন্দরী মেয়ে যেটা সেটা বাসায় এনে তার কাছে বিয়ে দিয়ে দিই আর যদি নেতৃত্ব বা কর্তৃত্বের জন্য করে তো আচ্ছা ঠিক আছে সেটার ব্যবস্থা না কর। আর যদি এই কামটা জিংবুতের আচরের কারণে করিয়া থাকে তাহলে কবিরা জেনে তার চিকিৎসক হোক হঠাৎ তারা এমনভাবে বলছে হ্যাঁ এখন তো কথা তো আর কোনোটা বাদ নাই টাকা পয়সার জন্য করলেও আমরা আসি বউ বউসাদী বিবাহী করার জন্য যদি বলে তাও আমরা আছি অথবা যদি এটা কোনো মানে ডিজিজের কারণে যদি তাকে তাহলে সেচরম ব্যবস্থা আমরা করব, তাহলে কিছু আর বাদ নাই তাতেই মোহাম্মদ যেন এটা ছাড়ে এবার আবু তালেবও দেখলো যে ফেসায় জরছে দিক থেকে কিছু বলার তো সুযোগ নাই আচ্ছা আমার বাকি যাই কি বলে এইটার নাম আমি এখন যেটা বলবো আর আমাদের বিষয়ের সাথে একটুখানি ইয়ে হয়ে বলল যে বাতিজা জি এদিকে আসো মক্টার একবারে ক্রিম যারা তারা এসে আজকে উপস্থিত হয়েছে সব বড় বড় নেতারা আসছে এবং কি কথা বলেছে শুনছুনি কয় যে শুনেছি এখন তোমার কি মত তুমি কি বলো বলে মা তারা তো এটার নাম সাবার ক্ষোধার কসম করে বলতেছি তারা যেগুলোর কথা বলেছে এগুলো তো সামান্য কিছু তারা যদি আমার ডাইন হাতে সূর্য এনে দেয় আমার বাম হাতে যদি তারা চন্দ্র এনে দেয় তাহলেও যেই দিনের দাওয়াত আমি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত এই দিনের দাওয়াত দিতে দিতে হয় এই দিনকে বিজয় করব অথবা এই দাওয়াত দিতে গিয়ে আমি শেষ হয়ে যাবো এর আগ পর্যন্ত আমি তাদের এগুলো কোনোটা গ্রহণ করব না এটার নাম সাবা কথা ঠিক আছে বলতে গেলে তো বহুত অসংখ্য নজর দেওয়া যায় বেশি নয় এবারে আসেন সাহাবাদের দিকে চলে আসেন এই যে মহিলা সাহাবিদের কথা শুনে বেলালের কথা কে না জানে বেলালের কথা কেমন পড়ায় কিতাবল মধ্যে কি পড়া উমাই খাল কিভাবে হজরতের বেলালের উপরে ইয়ে করছে উনি শুধু আহাদ দিনের উপর অটল ছিল কোন রকমের এরকম কোন নজির আছে কিনা যে টপসারিং এর কারণে শাহবাদের কে কে বলছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি ওইটা ছেড়ে দিলাম আপনারা যেটা বলেন এটা আই এম এগ্রি আছে নাকি নাই সবাই বরঞ্চ যত নির্যাতনের মাকরা বেড়েছে তাদের ইম্যামের উপরে অবিচলতা আরো বেশি বেড়ে গেছে বেলালের কথা আপনারা জানেন বেলালকে তো এমন অত্যাচার করতে যে উনি যখন নাকি ইসলাম ধর্ম উনি যখন নাকি মনে করেন তাকে তো আবুব করা দিল তাহলে কি নেতার পরে তাকে আজাদ করে দিয়েছিল এরপর মদিনাতে উনি যখন চলে যান তখনও কিন্তু মোদিনার যুবকেরা আনসাররা সবাই বেলালের কিচ্ছা জানে বেলাল এত কষ্ট করেছে এবং তার শরীরের ভিতরে ওই যে তাকে যে গরম উত্তপ্ত পাথরের উপর যে তাকে রাখত মানে তার সাম্রাজ সিদ্র হয়ে মানে শরীরের চর্বি গোলে গলে পড়ত তো এগুলো যখন তিনি সুস্থ হয়েছেন তখনও কিন্তু ইয়ে হয়ে আসছিল কি বলে এটা মানে গর্ত হয়ে আসছিল তো আনসাররা অনেক সময় এগুলোর ভিতর আঙুল দিয়ে আঙ্গুল দিয়ে ইয়ে করত আর স্মৃতিচারণ করত যে ইসলামের জন্য ইসলামের উপর অবিচল থেকে এরকম কষ্ট বরদাস্ত করেছে এই গেল বেলাল উমাই তারপরে আম্মার ইয়াসের আম্মার ইয়াসের সোমাইয়া এটা একটা পরিবার এমন এক অবস্থা ছিল যে রসুল নবী তিনি পর্যন্ত সরাসরি কোন শেল্টার দিতে পারেন নাই বরঞ্চ কি করছে আমি ছেলেদেরকে এভাবে বলি প্রমাণ হল এটা রসুলও কিছু করতে পারেন নাই বরঞ্চ ফাঁস দিয়ে যাওয়ার সময় কি বলছে সব রানের ইনামাওয়ে হে ইয়াসের ফ্যামিলি ধারণ করো ধৈর্য ধারণ করো এদল জান না তোমাদের জন্য মানে তোমাদের মাও মানে তোমাদের ঠিকানা তোমাদের পুরস্কার হলো জান না রসর ঘোষণা দিয়েছে শুধুমাত্র আমি অনেক সময় বলি আসে ও সাহেব বললাম আমি অনেক সময় বলি কিন্তু শুধু আশালাই মোবার সারা এইটা তো ডাইরেক্ট এছাড়া কিন্তু অসংখ্য সাহাবি ইনডাইরেক্ট বিভিন্ন আলফাজের দ্বারা মানে দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পাইছে কি বলেন এই যে ইয়াসিরের ফ্যামিলি সম্পর্কে যে রসুল বললো ইন্না মা জান এটা কি জান্নাতের সুসংবাদ নয় তো যদি তাহলে আমরা যদি কি করি এই ভাবে যদি দিলের উপরে যদি আমরা অটুট থাকি অনর থাকি তাহলে আমাদের জন্য সুমাইয়া সুমাইয়া। আউ শাহী ইসলাম ইসলামের সর্বপ্রথম মহিলা সাহাবে যিনি শাহাদত বরণ করেছেন সোমাইয়া কি করেছে আবু জাহাদ নজুবুল্লাহ তার কত বড় পাপিষ্ট তার রজ্জাসস্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দিয়েছে কিন্তু কই বলছে নাকি যে ঠিক আছে না তোমরা যা বলো তাতে রাজি আছি সত্যির উপরে অটল ছিল এইভাবে কত বলবেন মানে এবং সত্যের উপর অটল থাকার জন্য দুনিয়ার সব কিছু যত টাকা পয়সা ছিল সব কিছু তারপরে কি করছে ইয়া করছে সোহাইব সোহাইব ছিল একবার খুব ভালো ব্যবসায়ী ছিল অস্ত্র শস্ত্র খুব বালাইতে পাইত মক্কাতে বিদেশি ছিল আর কি বিদেশি ছিল সোহাইব আর রৌমি বিদেশি ছিল কিন্তু থাকত কোথায় মক্কায় মক্কায় থাকি কিন্তু মেলা পয়সা টয়সা কামাই করছে এখন হিজরতের সময় ইসলাম ইসলামকে নিয়ে অনেকেই তো হিজরত করে চলে গেছে চলে যাওয়ার ফলে দেখেন ইসলামের উপরে অটোট থাকার জন্য কি করছে শুধুমাত্র শেষ করে দিয়ে অ্যামটি পকেট হয়ে তারপর হবে করছে কি হিজরতের সময় এখন সবাই তো চলে গেছে এখন রুমি সোহেব উনিও যাচ্ছে তো যখন নাকি মক্কার অনতি দূরে বের হয়ে যাবে ওরা দেখছে কয় কি সিলা গরিব সিরা টাকা পয়সা আমাদের দেশে এসে ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামাই করছ এখন টাকা পয়সা কামাই করে আবার মোহাম্মদের সাথে মোদিনে চলে যাও ইম্পসিবল অসম্ভব হবে না এই লোকে কয় কি কয়ে মক্কার সবাই সবাই জানে যে আমার তীর কিন্তু ইয়ে হয় না মানে লক্ষ্য প্রশ্ন হয় না মিস হয় না আমার তুলিলের মধ্যে যতগুলো তীর আছে এতগুলো তীর দিয়ে এতজনকে মারার পরে তারপরে আমার কাছে আসতে পারে বেরাগে না কিন্তু আজকে এই বরফতময় হিজরতের মুহূর্তে আমি চাই না কোন ভেজাল করতে আমি চাই না কোন ভেজাল করতে আজকে নির্বিলে আমাকে যেতে দাও কেন কত বা আমার একটা প্রস্তাব শোনো এই পর্যন্ত জীবনে যা টাকা পয়সা কামাই করেছি এগুলো এক জায়গায় সঞ্চিত রক্ষিত আছে टा पैसा हम सब तोम दिए देव यटार बनीमये निर्विघ्ने मोदीए चले जो दाओ कह बड़ा फाइनते कहते असुविधा की ठीक कुण -कुण है देव तब यत सहजेना आगे को जगह टाका पैसा गलो कर रख मैंने मतफुल कर रखी लोक पाठबो लोकपाठायी सत्य सत्य देखी हाँ तुम्हारा ठीक है तिता कर मुसलमान क्या जाठाई गेस जैसे तीवन सकल संपद जा संचित छ सब किस वहीेखा उठाई नहीं आसार पर এবারে বললো যে হ্যাঁ সে যেভাবে বলছে সেভাবে পাওয়া গেছে অতএব ইচ্ছা করলে এখন তাকে যেতে দেয়া হোক তখন ওরা বলল যে যা আরো কতই তো গেছে যা ফাঁকে দি লাভ হয়েছে অনেক টাকা পয়সা পাইছি উনি মদিনায় পৌঁছার আগে আসমান থেকে আয়াত নাজিল হয়েছে আর রসুল বলেছে রাবে হ্যাঁ যারাতে হোক এর ব্যবসা সফল হয়েছে সফল হতে নিজেও তো বুঝতে পারে না কি কইতে চায় অর্থাৎ এটা ছিল একটা নিজের যান সব দিয়ে আল্লাহর রাস্তাকে কিনে নিয়েছে না কি বললেন এটা কি হয়েছে নিজের টাকা পয়সা টাকা পয়সা সব দিয়ে আল্লাহর রাস্তা যাওয়ার জন্য মনে হয় এটাকে কিনে নিছে আর কি তো আমিনাইয়া শ্রী নামার মানুষদের মধ্যে এত এমন কতিপয় মানুষ রয়েছে তারা আল্লাহর সন্তুষ্টের উদ্দেশ্যে নিজের সব কিছু বিক্রি করে দেয় আমার রিয়া এই হল মানে এস্তে কামতের নমুনা খোবাইবের কথা কে না জানে হ্যাঁ খোবাইবের কথা কে না জানে আসেম এমনি সাবতের কথা কে না জানে আর শোনেন এই দিনের উপরে অটল থাকতে গিয়ে হারান এমনি মেলহান কি হয়েছে ভীষণের দিক থেকে তার ছুরি মারি দিছে শত্রুরা আর সেটি বলছে শুনবেননি রক্ত তো সব ই হয়ে গেছে রক্ত এভাবে নিয়ে মুখে আর শরীরের মধ্যে মাখে আর কয় কি ফুলতো ওর আব্বিল কার বা রবের শপথ করে বলতেছি ফাঁস করে ফেলেছি এখন তো আমার তো ভাই আরো আরো দারা গিয়ে এই গ্রুপে গিয়েছিল কয় কি হোয়াট ইজ দ্য ম্যাটার ব্যাপারটা কি ব্যাপারটা কি তার মারি ফেলালাম তার জীবন সাঙ্গ করে দিলাম হে বলে ফাঁস করে ফেলেছি সে বলে ফাশ করে ফেলেছি ব্যাপারটা কেমন হল অর্থাৎ আচ্ছা বলুন তো দেখি এই দুনিয়ার জিন্দিগিতে যেই হোক একেবারে রাষ্ট্রের প্রধান হয়তো শুরু করে যদি বলি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীরা এমপিরা সচিবেরা তারপরে চেয়ারম্যান মেম্বর গ্রামের মরল তারপরে গরিব জোখী কেউ কেউ পৃথিবীতে বেঁচে থাকবে হয় এমনে মরিবে নাহলে হেমনে মরিব বুঝছেন তো এমনে বা দুইটার একটা মরম তো হবে কিন্তু যাদের মৃত্যু এভাবে হয়েছে জীবনের জন্য নয় একেবারে অনন্তকালের জন্য সুখ তাদের এইটা কেমন হয়েছিল ওদের সাথে যদি এই ওদের সাথে যদি এখন মিলে যায় দিনের উপরে যদি অটল না থাকে তাহলে আর কোনো তুফান টুফান আইবনি অর্থাৎ এখনো যদি মানে কোনো জিনিস চায় আমার কথা শোধা জিনিস এটা চায় যে আই জি আপনার সাথে আছি জি জি জি জি আপনি এইটাই তো যে আপনার যে একটা হাদব আপনার যে একটা অসুল আপনার একটা নিয়ম এবং যেটার উপর আপনি রয়েছেন আপনার যে বিশ্বাস এই বিশ্বাসগুলো যদি আপনি যদি অটল না থাকেন তাহলে বাস দুনিয়ার যেদিকে বাতাসে ঠেলবে আপনি সেদিকে নাও যাবেন তো না এরকম হবে না এরকম হবে না আমরা দিনের উপরে অটল থাকব। এখন দিনের উপরে অটল থাকব কিভাবে হ্যাঁ এইটা তো মূল যার শক্তি যত বেশি যে তোকে মানে যত বেশি আঁকড়ে ধরতে চায় এই আঁকড়ে ধরতে পারা অটল থাকা আর আঁকড়ে ধরতে না পারলে সে মানে ছিটকে ছিটকে পড়ে যাওয়া কিন্তু সাহবাই কেরাম তাদের যে ইয়ে দেখলে বুঝা যায় মানে বাতিলের সামনে আব্দুল্লাহ হোজাফা আসাহমিক বলতামনি এটা একটু সময় কতক্ষণ আসাম সময় কি আর অল্প হবে পাঁচ আচ্ছা পাঁচ মিনিটে শুধু এটা বলি আমাদের দপ্তর ইনশাআল্লাহ দেখেন আব্দুল হুজাফত্রাম তো কাজে আহমদুল্লাহ আর বেশি ইয়ে না ওই আমি আগে তো বলছি যে আর বেশি কষ্টদিন অল্প এরপরে ওনার আর পর ইনশাআল্লাহ শেষ শুনেন পর্যন্ত উনি 30 মিনিট আলোচনা করবেন আমার ওই আর বোধহ সামান্য সাত পাঁচ মিনিট আছে আব্দুল হুজাফত সাহামী জরিল সাহাবি তার একটা কথা না বললে মনে ইয়েটা যাবে না উনি তো এমন যোগ্য ছিলেন যার কারণে রসুল সদুল্লাহাম উনাকে আবার ইয়েও বানাইছে হাই রসুল সদুল্লাহ আলু সাল্লাম তাকে আবার একটা সারিয়ার ইয়ে বানাইতেছিল মানে আমির আমির বানাই দেওয়ার পরে এটা কিন্তু খুবই দরকারি অবশ্য এই ইয়ের জন্য তো বানিয়ে দেওয়ার পরে আবদুল্লাহ আমি উনার মা আমুরি উনার অধীন তাদেরকে নিয়ে তো যাচ্ছেন হঠাৎ করে বোধ আমিরের সাথে মামুরের আমুরের বোধ একটুখানি মানে হয়তো কথাবার্তার মধ্যে কিছু হয়েছে হওয়ার ফের আবদুল্লাহ মোজাক আছে আমি বুখারিতে কিতাবুর মাগাজিতে আমি কি তোমাদের আমির নই জি রসুল সাল্লিম কি যে তোমরা আমার নির্দেশ আছে কাজ কি বলে আমিরের নির্দেশ শোনেন আমিরের নির্দেশ ইট ইজার অফ আমির সো সবাই মিলে লাফি ইয়ে করল কি না জানে আগুন জ্বালাও তো ঠিক আছে আগুন জ্বালালো এইবারে আব্দুল্লাব কথা সামনে বলবো আর কি উনি বলেন কি আগুনের মধ্যে জাপ দাও ইট ইজ মাই অর্ডার এই কথা বলছে পরে শোনেন এই কথা বলছে পরে সাহাবাদের মধ্যে দুই ভাগ হয়ে গেছে এক ভাগে কয় আমিরের ওয়াডার তো সব সময় মানতে হয় কাজে ঝাঁপ দিম এই কথা বলি দলে মানে ঝাঁপ দেওয়ার জন্য উদ্যত হয়েছে আরেক দলে বলে কি খবরদার টানি ধরছে আর ওনারে বলে আমরা অগ্নিভুজক ছিলাম মুশরেক ছিলাম আল্লাহ রসুলের উপরে ইমান আনছে আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রসুলের উপর ই মান আনছে কি আপনার কথা আগুনে ঝাঁপ না। জন্য এই কথা বলেছে তারপরে তো ঠিক আছে আমির সাহেবের রাগও আস্তে আস্তে আর কেউ আগুনে ঝাঁপ দেয় নাই মানে ওরা আকায় রাখছে পরে রসুলের কাছে তো ব্যাপারটা অবশ্যই যাবে হ্যাঁ অবশ্যই তোমরা যাইব না গেছে যাওয়ার পরে রসুল সাল্লাম বললেন এরা যদি এর কথা শুনে যদি আগুনে ঝাঁপ দিত তাহলে আগুন থেকে আর বের হইতে পারত না লালে মাহলুক আসিয়াকে খাওয়ালে মা আত ভি মাহারু হাজি সুফে আসছে এটা সকল ক্ষেত্রে অর্থাৎ কোন ক্ষোধাদ্রোহী নির্দেশ নির্দেশের উল্টা বিপরীত যদি কোন নির্দেশ আসে তাহলে সেই নির্দেশ পালন করা যাবে না আমি থাকবো আমার হকলপর অটক এটা নমিন নাম এটা সব ক্ষেত্রেই এটা সব ক্ষেত্রেই এই আপনি সহি একটা কিছু আমল করার ক্ষেত্রেও যদি দেখি কারণ এটা কি আর বলার অপেক্ষা রাখে যেটা সবচেয়ে বিশুদ্ধ এটা আমরা গ্রহণ করব তুলনামূলক যেটা থেকে একটু নিম্নমানের সেটার তুলনায় যেটা সবচেয়ে বিশুদ্ধ আমরা এটা গ্রহণ করি এক্ষেত্রে যদি আমি এটা হয়ে যাই তাহলে এসে মধ্যে আমার ইয়ে যাবে তো যাই হোক এটা বলছি আর কি মাঝখান দিয়ে তো আব্দুল্লেবিন হোজাফত সাহমীকে রসুল যেহেতু আমির আবার রসু বলেছিলাম আমি আব্দুল্লেবন হোজাফর সাহমীকে আবার রুমের ই করে পাঠেছে না চিঠি দিয়ে চিঠি দিয়ে পাঠিয়েছে চিঠি দিয়ে পাঠিয়েছে পাঠানোর পরে বলছে কি তোমার দায়িত্ব হল এই চিঠি এই পারস্য সম্রাট পারস্য সম্রাটের জি সম্রাটের কাছে পাঠেছে পাঠেছে পরে রসুল বলছে তুমি এটা শুধু পৌঁছাই দেওয়া আসবে বাস তারপরে আব্দুল্লাহ মেহুদাহ আমি গেলাম আমি বলতেছি ইমানের উপরে কেমন রসুমের নির্দেশকে কিভাবে তারা পালন করে আমি সেটা বলতে চাই তারপরে যখন সেখানে গেল রোমের কাছে রোমের বাচ্চার কাছে ইয়ের ফারসের বাচ্চা কেসরা কেসরা আর কাইসার কাইসার হল রোমিদের কেসরা হল ফার্সের খবর আসছে যে মোহাম্মদের পক্ষ থেকে সিটি আসছে একজনের সিটি নিয়ে আসছে এই কথা শুনে তো মানে কেসরা তো মনে করছে ওরে বাবা রে বাবা তাড়াতাড়ি আপনার পুরা রাজপ্রাসাদকে সাজাইছে তারপরে ইয়ে করছে মোহাম্মদের পক্ষ থেকে একজন ইয়ে আসছে মনে করছে এরকম তারপরে বলল যে আসছে বলো আসছে আব্দুল কিরকম অবিচল মানে কিছু নাই একবারে সাধারণ একটা পোশাক পর্যালা মানে আসছে আসার পরে বাচ্চা বলল কি বলে যে ন আমি আপনার হাতে তোমার হাতে সিটি দিতে না রসুলের নির্দেশ হলো ওই বাচ্চার হাতে পৌঁছাই দিতে আমি বাচ্চার হাতে পৌঁছাবো আর কারো হাতে তারপরে খুলছে খোলার পরে আরবিতে লেখা তো তো যারা নাকি আরবি ফড়তে পারে বলে যে পড়া দেখি ফড়তে গেছে ফড়তে গেছে দেখে যে ওখানে কি লেখা আছে শুনবেন লেখা আছে যে মিন মোহাম্মদ আব্দুল্লাহ মানে মানে এ ব্যাপারকে যে বা এলা আজিমে কেসরা কি আমার নাম ফর তার নাম আগে বাকি চিঠি না পড়ে বুঝছেন নি এদিকে দাও চিঠি তারপরে ছ ছা করে চিঠিকে খামখান করে ছিডে ফেল দিল মানে সে এতটুকু পর্যন্ত পড়ল যে মোহাম্মদের নাম আগে তার নাম পড়ে মানে নেই তো আব্দুল্লাবিনজালা সাহামি বলে কি এত বিশাল সভাসদের সামনে কোন রকমের ভয় নাই কোন রকম রসুল দা বলছে এটা হান্ড্রেড হান্ড্রেড একশো তো একশো মিয়াফুল মিয়া পালন করব। এটা হল তার তারপরে দিল সিটি সিঁড়ি ফেলছে কয় যায় সাবজেক্ট আমার বিষয়টা নয় সিটি সিঁড়ি ফেলুক বা যা করুক আমার ডিউটি যেটা ছিল সেটা আমি পালন করছি তারপরে উনি ওখান থেকে বের হয়ে গেছে ওই লোকের রাগের পরে পরে তো যখন রাগ ঠামছে তখন পর যে লোকটা কই লোকটা তো মোদিনের পথে চলে আসছে রসুলের কাছে আসে বললো দিয়ে রসুল আল্লাহ আপনার সিটি ফুরা কিন্তু সে পড়ে নাই এর আগে কিন্তু সে ছিন্ন ভিন্ন করে দেব রসুল হাসান বলছে আমার চিঠিকে যেভাবে নাকি সে খণ্ড খণ্ড করেছে ছিন্ন ভিন্ন করেছে আল্লাহ তারত্বকে খান খান করে দেব আর বেশি সময় লাগে নাই লম্বা কাহিনী এর বেশি সময় লাগে নাই রসুলের এমন ভাবে কবলেছে সেরে বাবারে মারি ফেলাইছে সেরে বাবারে মারি ফেলাইছে সেরে বাবারে মারি ফেলাইছে হ্যাঁ কি দি। মানে বিষাক্ত ইয়ে দিয়ে মারি ফেলাইছে বাবাও কিন্তু ছেলে যখন নাকি তার অবৈধ হয়েছে বাবাই বুঝতে পারছে আমরা কি জানেননি ওই যে আছে রোম বা সেখানে বিভিন্ন ইয়ে আছে না মানে মানে মোকিই বিভিন্ন ই আছে বাবাই করছে কি যে বোতলের মধ্যে মানে মানে মোকৌ লেখে দিয়েছে আর ভিতরে ছিল বিষাক্ত ম মানে বিষাক্ত মানে বিষ ফলায় তো করেন বাবারে মারি নিজে নতুন বাচ্চা হয়েছে ভিতরে ঢুকে দেখেছে আহ বাবার যে কত কিছু তার মধ্যে চোখ পড়ছে একটার মধ্যে যেখান মধ্যে লেখা আছে যে উদ্দীপক হ্যাঁ আমি তো বিষ জানে না তারপরে আর করে খাই খাওয়ার সাথে সাথে তার সমস্ত শরীর মানে এইভাবে ফেটে তারপরে বাপ ছেলে গেছে মরে বাবা দেখে এমন ব্যবস্থা করে গেছে ছেলে গেছে তখন আর কি ওই ফলে আর কেউ আর কেউ নাই তখন আর কি মহিলারে ইয়ে বানাইছে আর রসুল বোখারের হাতে আছে লাইন অল্লাহ আমরা হন তো যেটা বলতেছিলাম এরপরে উমরান আব্দুল্লাবুল হুজাফা আস্লাামিকে আমি এটাই বলতে চাই এটা শাশুড়াত এক দুই মিনিট নিয়ে গেছে উনাকে আবার উমর দেখেন রসুল তার জীব দশায় এই হুজাফা আসলামিকে মানে ইয়ে করে পাঠাইছে দুধ করে পাঠাইছে কাজে আমিও আজ রুমের কাছে আবার ইয়ে ফাটাইছে ফাটানোর পরে তো সে ওই আরো অন্যান্য বন্দীদের সাথে ইয়ে হয়ে মানে অ্যারেস্ট হয়ে গেছে আবার আজিম রুমে শুনছে যে অনুসারীরা তারা নাকি এমন এমন গুণ গুণার নিত তখন বলছে আচ্ছা জীবিত নাই এরকম একটা সেই একটা ইমানের বলিয়ানে বলিয়ান না তারপরে আব্দুল্লিব হোজাফা সাহামিরে দেখেন কিসের প্রস্তাব দিছে এই কি এই তুমি কি মনে করো আমি তোমাকে ছেড়ে দেব আমার রাজত্বের সাথে আমার মানে ক্ষমতার সাথে আমি তোমাকেও মানে শরিক করে নেব আব্দুল্লেবল হোসাফাকে বলতেছে আমার ক্ষমতার সাথে আমি তোমাকেও ইয়ে করে নেব তাহলে তুমি মোহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্মগ্রহণ কর এই লোকে বলার সাথে সাথে কি সাথে সাথে এটাকে প্রত্যাখ্যান করলো এইবারে আস্তে আস্তে ইয়ে করে কয় যে যাও আমার রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব তুমি ইসলাম ধর্মগ্রহণ ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো ইসলামের উপরে সবুদ কেমন ছিল অসম্ভব এইবারে গেছে তোমার যেটা মনে হয় সেটা করো এই পরে করছে কি জানেন মানে সুর হিতে চড়াইছে শুরুতে চড়াইয়ে তারপরে একবারে তার ইয়ের কাছে শরীরের কাছে ইয়ে নিয়ে মানে ওদেরকে বলে যে মানে তাকে হত্যা করার কথা ইশারা করে এমনি আর কি গুলি কর বুঝছেন কথা তিরমার এরকম কি মানে তাকে ভয় দেখানোর জন্য সব রকমের ভয় দেখাইছে হয় নাই ইসলামের উপরে সাবাদ তাকে বলে এইবারে বাচ্চার রাগে রুমসবর সব রাগে কয়েক এই তাড়াতাড়ি দেব নিয়ে আসো এখানে মধ্যে তৈল তৈল ইয়ে করো গরম করো তৈর করে উত্তরাতে আসে তারপরে ওখান থেকে মুসলমানদের কয়েকজন বন্দিকে এনে তার চোখের সামনে একজনকে আগুনের এর মধ্যে ফেলে দিয়েছে দেয়ার সাথে সাথে তার সমস্ত শরীরের মাংস চলে গিয়ে শুধু কঙ্কালটা রয়েছে এখন তো সাহাবির অবস্থা কি নাওজিবিল্লাহ আমরা হলে তো বলতে এত দরকার নাই আগে যে ফরস্তা দিয়েছেন আই এম অ্যাগ্রি ফর ইসলাম রহমের সাহায্য তো জানবাহ আবার আমরা ইয়েও দিতাম যে যানবাথানো খরচ তো আমাদের একজন এই অঞ্চলে এখনো জীবিত আছে আমাদের ব্রাহ্মণ দি উনি বলে যে কান বাঁচানো দেখা এই কথা আমার খুব সুন্দর লাগছে কি শেষ আমার কথা শেষ এরপরে করছে কি একজনকে তার চোখের সঙ্গে জ্বলযন্ত একজন মুসলমানকে এভাবে তৈর উত্তপ্ত তলের মধ্যে ফেলা দিছে শুধুমাত্র হার্ডিটা আছে এইবারে কয় কি এখন কি এখন কি এখন কি মানে খ্রিস্টান ধর্ম কয় আমার ইমান আরো বেড়ে গেছে কয় আমার ইমান আরো বেড়ে গেছে একটা শুনেছেন ফাহাগে গোসা আর জনকে ফেলা দুইজনকে ফলাইছে। এইবারে দুইজন তার চোখের সামনে ইয়ে হয়ে গেল এইবারে সবাই বলে তাকে এবার তাকে ফেলিয়ে দেব শেষ ফিনিশ যখন তাকে ওই আগুনে ফেলাইতে গেছে এইবারে হজরতে আব্দুল্লা হজরত পাকা আইনতেছে চোখ দিয়ে ফানি পড়তেছে এ কথা শুনে ওই লোকরা বলে কি বাচ্চা নামদার মনে হয় মনে হয় মনে হয় নরম হয়েছে চোখ দিয়ে পানি ভরতেছে মনে নরম হয়েছে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসে কয় যে কি ব্যাপার এখন কয় অসম্ভব আমি তো আমার ইমান উপর আবে চলে আছি ওই যে কাঁদতেছি না কানতেছি কি জন্য সেটা তো বুঝতে বুঝতে হয় যে আমি মনে করেছি আমাকে এখন এই আগুনের মধ্যে ফেলে দেওয়ার সাথে সাথে তো আমার একটি প্রাণ এটা চলে চলে যাবে আমি চাইছিলাম যে আমার শরীরে যত রোমকুফ আছে এত সংখ্যক প্রাণ যদি আমার থাকত আর এতবার যদি আমি আল্লাহর রাস্তায় যদি আমি কাঁদতেছি মানে বুঝছেন মানে কি এটা কি মানে এত কিছু করার পরেও তারপরে আচ্ছা ঠিক আছে যা তোর ছেড়ে দেবো भी। भी, एक शर्तारफाले मध्य एक चुमु खा कहार कफाल मध्य चुमु खाता तुम ऐड़े देव एखन की कर तबारो एक शर्त कहारों का शर्त आय तुम कफाले चुमु खाव ठीक है तबार जत मुसलमान भाईरा बंदी आबा केड़े दीते हैं আমার যত মুসলমান ভাইয়েরা আছে সবাইকে যদি ছেড়ে দাও তাহলে কিন্তু আমি তোমার কপালের চুমু খেতে রাজি আছি কয় যে ঠিক আছে সে পরে বলে আমি মনে করছি আর এটা কি এটাতে একটা মানে মুশরে আর মুশরিফ তো না হলে কিতাব আচ্ছা জাহ তার সামলার মধ্যে নলে করলাম কথা এটাই আর কি দেখেন সামলার মধ্যে এরকম একটা খালি করে দিলাম এর দ্বারা যদি আমার মুসলমান ভাইরা যদি মুক্ত হয়ে যায় তাহলে এটা কোনো অসুবিধা নাই বাচ্চা তো আবার বাচ্চারা আবার কিন্তু ওয়াদা কিন্তু ঠিক রাখে ওই এ গিয়ে আসতে করে আচ্ছা মনের ভিতরে আসল কথা মনের ভিতরে তো পুঞ্জিমতো ঘৃণা তো আসেই কিন্তু এরকম আর কি এরকম কহলার মধ্যে চুমু দিয়ে দিতে পারে বাচ্চা ঠিক তার ওয়াদা মোতাবেক সবাইকে ছেড়ে দিয়েছে সে মনে করছে যে এতে তো এমন কিছু আসে যায় না তখন সে আসার পরে উমর রাদিউল্লাহ তালু কি বলছে কয় যে প্রত্যেক মানুষের উচিত আব্দুল্লাহ হুজাফা আসামির কপালে চুমু খাওয়া আনা আব্দাউ বিহি এই কথা বলে এইভাবে লাগাই দিচ্ছে হজরতে উমর র্দি আল্লাহ তাল আহ সর্বদা আব্দুল্লাবুল হুজাফা সাহমিন মানে কপালে কি খেয়েছে চুমু খেয়েছে কয় সবার চুমু খাওয়া উচিত আমি স্টার করে দিলাম তো যেটা বুঝেছে এই সব কিছু হয়েছে কিশোর উপরে প্রথম কানসে বলতে চলি যে আমি রাজি আজি আপনাদের সাথে বসার আস্তে কিন্তু এই ইসলামের উপরে এই দিনের উপরে অবিচল অবিচল থাকার কারণে রেজাল্ট আপনাদের চোখের সামনে দেখলেন আমাদের তো আর এখন সেরকম ই নাই কিন্তু মাজাল কিন্তু একবারে বন্ধ হয়ে গেছে এমন নয় এখানে সত্যের উপরে সহির উপরে বিশুদ্ধের উপরে কোরআনের উপরে অবিচল থাকার বিষয়টিকে আছে না নাই আল্লাহ রব আলমিন আমাদের সকলকে সর্বক্ষেত্রে হকের উপর এই হাতের উপর সত্যের উপর সাহেব উপর করার এবং শূন্যের উপর অবিচল থাকার তো স্বীকার করবো আমি আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত